আসসালামু আলাইকুম ওরিখ্যাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায়ের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে শেয়ার করছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আসছি আর সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামের জন্য যদি সে তার তাওয়াজকে সম্প্রসারণ করতে চায় আদর্শকে তার সত্যিকার অর্থে মানুষের কাছে তুলে ধরতে চায় তাহলে তার জন্য কিছু করণীয় বিষয় আছে কিছু বর্জনীয় বিষয় আছে সেদিকগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করে আসছিলাম আমরা গত পর্বে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে যে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমীর সাথে তার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো আমরা গত পর্বে দ্বিতীয় পয়েন্টটি আলোচনা করতেছিলাম আল্লাহ রাবুল আলমীর নির্দেশের অনুসারী এবং অনুগত হতে হলে যে কাজগুলো তাকে করতে হবেই সেই কাজগুলোর কিছু কিছু কাজ গত পর্বে আমরা আলোচনা করেছি আমরা আজকের পর্বে যে পয়েন্টটি আলোচনা করবে সেটি হচ্ছে এই আল্লাহর আনুগত্য অনুসরণের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি অন্যের আনুগত্য অনুসরণকে মিশ্রিত করে ফেলবে না এখানে অনেক আনুগত্য রয়েছে আল্লাহর আনুগত্য রয়েছে রসুরের আনুগত্য রয়েছে পিতামাতার আনুগত্য রয়েছে মুরব্বীদের আনুগত্য রয়েছে এরপরে আলে মুলামাদের আনুগত্য রয়েছে উলুল এমর শাসক গোষ্ঠীর আনুগত্য রয়েছে এরপরেও আরও কত আনুগত্য যে আমরা আবিষ্কার করেছি এই সমস্ত আনুগত্য রয়েছে এই আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের মিশ্রণ তৈরি করবে না আল্লাহর আনুগত্যটুকু মূলত নিরঙ্কুশ খালে ছতে হবে যদি আল্লাহর আনুগত্য এবং ব্যক্তির আনুগত্য সেখানে নিয়ে আসা হয় আল্লাহর আনুগত্য এবং ব্যক্তির আনুগত্য দুয়ের মধ্যে তারতম্য করা হয় দুয়ের মধ্যে সামঞ্জস্যতা বিধান করা হয় এই ভাবে যে যে কিছু ক্ষেত্রে আল্লাহর আনুগত্য চলবে আবার কিছু ক্ষেত্রে বান্দারও আনুগত্য চলবে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের বাইরে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন তার আনুগত্যকে নিরঙ্কুশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্যের জন্য আমরা রাসুরের আনুগত্য করব। আমার ইউতে রসুরা ফাঁকা তো আল্লাহ যে রাসুরের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন এই জন্য বলেছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্য হচ্ছে মূলত একটি আনুগত্য রাসুলের আনুগত্য করা হয়ে থাকে আল্লাহর বিধানের অধীনে এবং রাসুলের আনুগত্য আল্লাহ রব নির্দেশ রাসুলের আনুগত্য করলেই আল্লাহ আনুগুপ্ত হয়ে যাবে তাই এটাকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই কিন্তু আল্লাহ এবং তার রাসুরের আনুগুত্যকে উপেক্ষা করে বাদ দিয়ে আমরা কেউ কেউ শয়তানের আনুগুপ্তকে প্রাধান্য দিচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর আনুগুত্য আবার কিছু ক্ষেত্রে শয়তানের আনুগুত্য কেউ প্রবৃত্তির আনুগত্যকে প্রাধান্য দিচ্ছি কিছু ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিছু ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ আল্লাহর আনুগত্য চলবে ইমামের আনুগুত্যও চলবে আল্লাহর আনুগুত্যও চলবে মাঝাবের আনুগুত্য চলবে তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন কিভাবে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ সেই আনুগত্যকে অর্থে আপনি করতে যদি সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি এই আনুগত্যের ক্ষেত্রে একটা সংমিশ্রণ তৈরি করে এবং সংমিশ্রণ তৈরি করে সকল প্রকার আনুগত্যকে মেনে নেওয়ার জন্য চেষ্টা করে এবং এই আনুগত্য ও আনুগুত্য সবটাকেই মোটামুটি নিজে গ্রহণ করে তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় এবং উত্তম ভালো সম্পর্ক করতে পারবে না তাই আনুগত্য আল্লাহ রব্বুল আলমিনের হবে সেক্ষেত্রে সমস্ত আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্যের অধীনে নিয়ে আসতে হবে কোনো যদি আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের বাইরে চলে যায় কোনো অনুসরণ যদি আল্লাহ রব্বুল আলমিন অনুসরণের বাইরে চলে যায় সেই আনুগত্য এবং অনুসরণ সম্পূর্ণরূপে আদর্শ বস্তির ব্যক্তি বর্জন করবে পরিহার করবে সেটাকে কোনো অবস্থায় সে গ্রহণ করবে না এটাই তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম মুস্তদা আহমদাদিসের মধ্যে বলেছেন লা রসুল ইসলামের স্বাদ করেন্লাহ আল্লাহ রবুল আলমীর কোন মখলুকের কোনো আনুগত্য নেই যতই বড় হোক না কেন যে মাকলুকের আনুগত্য করতে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন পিতা মাতার আনুগত্য করতে আল্লাহ তার নির্দেশ তারপরে আল্লাহ হাবুল আলমিনের আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে আল্লাহ হাবুল আলমিন সুর লোকমান ফ্যালায় হুমা তো আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতায় তাদেরও আনুগত্য করার সুযোগ তোমাদের নেই পিতা মাতার আনুগত্য তোমরা করতে পারবে না তাই আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের বাইরে যদি কোনো আনুগত্য এসে যায় সে আনুগত্যকে পরিহার করতে হবে বর্জন করত এখানে আমাদেরকে একটি বিষয় সিদ্ধান্তে বসতে হবে জানার জন্য চেষ্টা করতে হবে সেটা হলো এই যে আমরা দেখি যে কেউ কেউ আমরা সুনির্দিষ্ট ইমামের আনুগত্য করি সেক্ষেত্রে আল্লাহ রব্দুল আলমীর বিধানকে উপেক্ষা করার যদি কোনো দিক চলে আসে আল্লাহ এবং তার রাজের নির্দেশের বিপরীতে কোনো ব্যক্তির আনুগত্য করার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই সেটি কখনো দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যদি কেউ এটি করে থাকেন তাহলে সে ব্যক্তি সত্যিকার আল্লাহর নির্দেশের অনুসারী হলেন না আল্লাহর নির্দেশের জন্য সে ব্যক্তি অনুগত হলেন না আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশের অনুসারী হবে না সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে নিবিড় সম্পর্ক বা ভালো সম্পর্ক সুসম্পর্ক অথবা আল্লাহ রব্বুল আলমিনের নৈক্য লাভ করার কোনো সুযোগ আছে বলে এটি বিশ্বাস করার কোনো অবকাশ নেই এরপরের পয়েন্টটিতে আসি এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হল আল্লাহ তালার হৃদায়ত ও নির্দেশনা থেকে সামান্য পরিমাণ বিচ্ছুতি মেনে নেবে না আল্লাহর নির্দেশ এবং আল্লাহ রব্বুল আলমীর আনুগত্যের ক্ষেত্রে হেদায়ত এবং দিক নির্দেশনার ক্ষেত্রে সামান্য পরিমাণ বিচ্ছুতিকে মেনে নেবে না কোন অবস্থাতেই যে না এটা না করলেও চলবে এতে তো হেদায়ত থেকে মাহরুম হয়ে যাচ্ছে না হেদায়তের বিষয়ে এবং আল্লাহ রাব্বুল আলমীর দিক নির্দেশনার বিষয়ে সামান্যতম বিচ্ছুতিকে মেনে নেবে না যে না কিছু কিছু বিষয় মেনে নেওয়ার বিষয় এমনটি আল্লাহ রব্বুল আলমিনের অনুসারী ব্যক্তি আল্লাহর নির্দেশের অনুসারী ব্যক্তি অথবা আল্লাহর নির্দেশের অনুগত ব্যক্তি কখনো করবে না যেহেতু আল্লাহ রবীন্দ্র জানিয়ে দিয়েছেন হুদা আল্লাহ বলে দিচ্ছেন আপনি বলুন হুদা আল্লাহ রবুল আলমিন যে হেদায়ত দিয়েছেন সেটাই হয়েছে তোমাদের জন্য আল্লাহ রব্লুল আলমিনের হিদায়তের ভাই তোমাদের জন্য আর নেই তাই তোমরা এই সিদ্ধান্তে যাওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহর হৃদায়তের বাইরেও আরো কিছু হৃদায়ত থাকতে পারে আরো মানুষের হৃদায়ত আছে আরো ব্যক্তির মূলত আল্লাহ রব্বুল আলমীর হৃদায়তের যে হিদায়ত আল্লাহ রুল আলমীর মানব জন্য দিয়েছেন অবতীর্ণ করেছেন সেই হিদায়ত হচ্ছে মূলত মানুষের জন্য একমাত্র হৃদায়ত প্রকৃত হিদায়ত এর বাইরে আর নেই তাই এক্ষেত্রে সামান্যতম বিচ্ছুতি মেনে নেবে না কখনো এরপরে ছয় নম্বর যে এই আল্লাহর অনুশীলনের ক্ষেত্রে তাদেরকে বাধ্য করবে বা নির্দেশ দেবে যাদের উপর তার কর্তৃত্ব দায়িত্ব ও দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রয়েছে যাদের উপর কর্তৃত্ব রয়েছে দায়িত্ব রয়েছে যাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তার ক্ষমতা রয়েছে আল্লাহর নির্দেশের আনুগত্য করার জন্য বা আল্লাহর আনুগত্যের জন্য তাদেরকে বাধ্য করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনীর নির্দেশের অনুসারী অনুগত হবে তখনই যখন যাদের উপর তার কর্তৃত্ব রয়েছে যাদের উপর তার ক্ষমতা রয়েছে যাদেরকে দিক নির্দেশনা করার ক্ষমতা তার আছে তাদেরকে আল্লাহ রবুল আলমিনের বিধান অনুযায়ী কাজ করার জন্য নির্দেশ দিবে আল্লাহ রবুল আলমীর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তাদেরকে নির্দেশ দিবে আল্লাহ রাবুল আলমীর বিধানকে পালন করতে যদি তাদেরকে নির্দেশ না দেয় একজন ব্যক্তি তার সামনে অপরমানি করছে আল্লাহ রব্বুল আলমিনীর নির্দেশকে লঙ্ঘন করছে আল্লাহর বিধানকে উপেক্ষা করছে আর সে আল্লাহ অনুগত ব্যক্তি আছে এর অর্থ হচ্ছে আল্লাহ রে লঙ্ঘন করার ক্ষেত্রে তাকে সমর্থন করছে মূলত সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি এই ধরনের কাজে কোনো অবস্থাতেই তার অধীনস্থ যারা আছে অথবা যাদের উপর তার কর্তৃত্ব আছে তাদেরকে সে সহযোগিতা করবে না যদি সহযোগিতা করে থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহ রে অথবা অনুগত আমাদের সাথে থাকবেন ইনশাল সালাইকুম আমি জানা দিবি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেলশন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 দেখুন অর্ধাঙ্গিনী প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফির আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম সুপ্রিয় দর্শক যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীর নির্দেশের অনুসারী এবং অনুগত কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশের অনুসরণ করার জন্য অনুগত হওয়ার জন্য কি কাজ করবে আমরা বিরতির আগে ওই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে অনুগত এবং অনুসারী হওয়ার জন্য তাকে এই কাজগুলো করতে হবে এবার আমরা আল্লাহ রাবুল আলমীর সাথে একজন আদর্শ মুসলিম ব্যক্তির সম্পর্কের জন্য যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি আমরা আলোচনা করব আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমীর সাথে তার সম্পর্ককে মজবুত ও নিবিড় করার জন্য তাকে আরও যে কাজটি করতে হবে তার জন্য যে করণীয় বিষয়টি হচ্ছে সেটি হলো এই তার অধীনস্থ কর্তৃত্বের আওতাভুক্ত যারা আছে তাদের প্রতি নিজের দায়িত্বানুভূতি ও করণীয় উপলব্ধি করবে এই জন্য তাকে নির্মুক্ত কাজগুলো তাকে আঞ্জাব দেবে সে কাজগুলো করবে এক নম্বর হচ্ছে এই দায়িত্ব অনুযায়ী যতটুকু কর্তৃত্ব রয়েছে কর্তৃত্বের আলোকে সে তাদেরকে দিক নির্দেশনা করার জন্য সিদ্ধান্ত নেবে যার উপর যতটুকু কর্তৃত্ব রয়েছে সে উপর তার যে কর্তৃত্ব সে কর্তৃত্বের নির্দেশনা করবে স্ত্রীর তার যে রয়েছে আলোকে স্ত্রীর নির্দেশনা করার জন্য চেষ্টা করবে ভাই বা পরিবার পরিজনের যারা সদস্য আছে পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদের উপর তার যতটুকু কর্তৃত্ব রয়েছে সে কর্তৃত্ব অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা করার জন্য চেষ্টা করবে কেন কারণ হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে তাদের যে কোন ধরনের অবজ্ঞা বা অবহেলা বা কামখানির জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে তাকে জবাবদেহি করতে হবে এই অনুভূতি তার মধ্যে আসতেই হবে আল্লাহর হকের ক্ষেত্রে তাদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা অবহেলা করা তাদেরকে ছেড়ে দেয়া তাদের ব্যাপারে দায়িত্বানুভূতি জাগ্রত হয়ে উপলব্ধি করে দায়িত্ব অনুযায়ী কাজ না করা কোনটাই সে ব্যক্তি করবে না কারণ সে ব্যক্তি জানে क्या मतदी आल्लाबुल आलमी दरबारे जरूर तर कर रही जरूर तर क्षमता रही है जैसे निर्देश न करार तरह बेपारे आल्लाबुल आलमी दरबारे जबबिहि करते जबबिहर मुखोमुखी होते तई जबिहर मुखोमुखी हवार आगे ही सिद्धान उपनीत होते तरह प्रति करणी आज है से करणी सत्यारे पालन करना आदर्श मुस्िम व्यक्ति से সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এটাই তো রসুলাম অত্যন্ত সুন্দর ভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেছেন আব্দুল্লাহ থেকে রসুল্লাহ সাল্লা সাদ করেন তোমাদের সবাই দায়িত্বশীল करतृत्वशील राखाल तुम्हारे सबाई दायित्व प्राप्तुकुमानी सूतरा तुम्हारे सबा के तारस्थ जरा आई अधीनस्थ विषय जिज्ञासा करा जबबिहि करते जिज्ञास मुखोमुखी होते फल्ला मानुषक সেও একজন দায়িত্বশীল সেও একজন আল্লাহ রব্দুল আলমের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে তার অধীনস্থ যারা আছে প্রজা যারা আছে তার এই শাসনের অধীনে রাজ্যের অধীনে এই দেশের অধীনে যারা আছে তাদের সম্পর্কে তাকে জবাবদি করতে হবে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে ওয়ার্জুল আর একজন ব্যক্তি जबी करते गोलम्यक्तिर कृत दास তার সম্পদের ও কুলকুম তোমাদের সবাই দায়িত্বপ্রাপ্ত সবাই তোমাদের যাদের উপর দায়িত্ব তোমরা লাভ করেছ যাদের উপর তোমরা কর্তৃত্ব লাভ করেছ তাদের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যাদের উপর আমরা কর্তৃত্ব লাভ করতে পেরেছি তাদেরকে আমাদেরকে দায়িত্বহীনভাবে ছেড়ে দিয়ে অবজ্ঞা অবহেলা করে আল্লাহর আনুগত্য থেকে তারা বাইরে চলে যাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব আমরা বলব যে আমার কি কাজ এমনটি করার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ সুবাহ কোরআন করিম মধ্যে আমাদেরকে এইভাবে নির্দেশ দিচ্ছেন এবং যেহেতু আমার অধীনস্থার উপর তাদের দায়িত্ব রয়েছে এই দায়িত্ব সত্যিকার ভাবে উপলব্ধি করে তাদের ক্ষেত্রে আমার যে করণীয় আছে সেই করণীয় আমাকে করতে হবে যদি আমি না করি তাহলে আমি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আমি সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবো না এবং সেই সম্পর্ক সত্যিকারভাবে মজবুত ও শক্তিশালী হবে না এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তির তিন নম্বর যেই পয়েন্টটি সেটি হচ্ছে এই তার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সেই ব্যক্তি সত্যিকার দায়িত্বানুভূতি এবং করণীয় উপলব্ধি করবে এই করণীয় এবং দায়িত্বানুভূতি উপলব্ধি করার মাধ্যমে সে তাদের জন্য সিদ্ধান্ত নিবে এবং তাদের জন্য দিক নির্দেশনা দেবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেক্ষেত্রে কিছু করণীয় বিষয় রয়েছে যে কাজগুলোর মাধ্যমে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের ক্ষেত্রে তার অধীরস্থ যারা আছে যাদের উপর তার কর্তৃত্ব রয়েছে তাদেরকে সে ব্যক্তি তার দায়িত্বানুভূতি উপলব্ধি করবে এবং তাদেরকে তাদের করণীয় বিষয়ে দিক নির্দেশনা করবে এর জন্য করণীয় দিকগুলো হচ্ছে নিম্নরূপ কয়েকটি বিষয় আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কয়েকটি কাজ রয়েছে এক নম্বরে হচ্ছে এই দায়িত্বানুভূতির ক্ষেত্রে কোন মুমিন ব্যক্তি ত্রুটি বিচ্ছুতি করবে না ইমানদার ব্যক্তি ত্রুটি বিচ্ছুতি করবে না অলসতা করবে না কেননা এটি তার দুর্বল ইমানের পরিচয় বহন করে কোন ক্ষেত্রেই দায়িত্বানুভূতির ক্ষেত্রে যেহেতু সেই ব্যক্তিদের উপর কর্তৃত্ব লাভ করতে পেরেছে তাই এই কর্তৃত্বের কারণে কোন মুমিন ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোন অবস্থায় ত্রুটি বিচ্ছুতি করবে না প্রচুর করবে না খামখেয়ালি করবে না অলসতা করবে না যে না আমার কি দায়িত্ব দেখা যায় যে অলসতা করে তার অধীনস্থ যারা আছে তার কর্তৃত্বের অধীনে যারা আছে তাদেরকে ছেড়ে দেবে এমনটি করবে না কেন করবে না তার কারণ হচ্ছে এই বিষয়টি তার ইমানের সাথে সম্পৃক্ত বিষয় যদি সে সত্যিকার অর্থে ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি করে تقول لي إذن تاريس در بول إيمان أي بولي شيئا. أبغان تاريس در بول هوي. رسول الله صلوه ولي وسلم تكي أبو سيد خدري رضي الله تعالى أنه سهي مسلم من دب ورنا قرن رسول الله صلوه ما شهد قرن من رآ منكم منكرن فليغيير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبيقلبه وذلك أدعف الإيمان رسول মানে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি কোনো মনকার কাজ নিষিদ্ধ তার ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে এটাকে পরিবর্তন করে দেবে যদি তার সে ক্ষমতা এবং শক্তি থাকে কারণ কর্তৃত্ব যদি তার সেখানে থাকে সেখানে সেই কর্তৃত্ব বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এই পরিবর্তন আনবে এবং সে পরিবর্তন করে দেবে আর যদি সেটা করতে সক্ষম না হয় কর্তৃত্বের মাধ্যমে সেটাকে পরিবর্তন করতে সক্ষম না হয় তাহলে তাহলে তার মুখের কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেটাকে সেখানে প্রতিহত করার জন্য চেষ্টা করবে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে আর যদি সেটাও সম্ভব না হয় তাকে বক্তব্য দেওয়ারও যদি অধিকার না থাকে সম্ভব না হয়। হয়বিহি অন্তরের মাধ্যমে যে ঘৃণার মাধ্যমে অন্তরের ইচ্ছার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে তবে লাস্ট যে পয়েন্টটি রয়েছে অন্তরের মাধ্যমে করবে এটি হচ্ছে ইমানের একেবারেই দুর্বল স্টেজ ইমানের একেবারেই দুর্বল পর্যায়ে তাই এই হাদিস থেকে যে জিনিসটি আমরা এখানে দলিল হিসেবে গ্রহণ করতে চাই সেই জিনিসটি হচ্ছে এই যে যদি কর্তৃত্ব প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তি অবজ্ঞা অবহেলা করে এবং তাদেরকে ছেড়ে দেয় তাদের প্রতি তার করণীয় কাজটুকু সে আঞ্জাম না দেয় তাহলে এটি তার ইমানের দুর্বলতার দিকে তাকে ঠেলে দেবে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করবে এটি ইহাদেশ থেকে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটি সেটি হলো এই যে তার সহযোগিতায় অথবা কর্তৃত্বে কখনো আল্লাহর হক বিনষ্ট হতে দেবে না কারণ যাদের উপর তার কর্তৃত্ব আছে তারা যদি আল্লাহ রব্বুল আলমিনের হক নষ্ট করে সেটা হয়তো তার সহযোগিতায় হবে অথবা তার কর্তৃত্ব হবে যেহেতু তার এখানে কর্তৃত্ব রয়েছে কোন ইমানদার ব্যক্তি কোন অবস্থাতেই মানে তার সহযোগিতায় তার প্রচেষ্টার মাধ্যমে অথবা তার কর্তৃত্বের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কোনো হক বিনষ্ট হতে দেবে না আল্লাহ রব্বুল আলমিনের হক কোনো অবস্থায় বিনষ্ট হতে সে দেবে না তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে এই তিন নম্বর যে করণীয় এই ক্ষেত্রে সেটি হল অধীনস্থদেরকে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে উৎসাহিত করবে কারণ এটিও তার একটা দায়িত্ব যারা তার অধীনস্থ আছে যারা তার কর্তৃত্বের অধীনে রয়েছে তাদেরকে আল্লাহ রব্লুল আলমীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে যাতে করে তারা আল্লাহ রাব্দুল আলমীর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে ভালো করতে পারে সম্পর্ককে উন্নত করতে পারে সে শুধু নিজেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে আর অধীনস্থদেরকে আল্লাহর রাব্বুল আলমের সাথে সম্পর্ক তৈরি করতে সহযোগিতা করবে না এমনটি সেই ব্যক্তি করবে না সুপ্রিয় দর্শক আমাদের হাতে আজকে আর সময় নেই আমরা আলোচনা করতেছিলাম অধীনস্থদের ক্ষেত্রে যাদের উপর কর্তৃত্ব আছে তাদের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের বিষয়টি সত্যিকারভাবে দায়িত্বানুভূতি উপলব্ধি করে করণীয় কাজগুলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে এটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলমের সম্পর্কের তিন নম্বর করণীয় কাজ এটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা এখানে শেষ করছি থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड एकॉन्टाम्बर 011-32-301 आइबेन जी बी बान्डो एल ओ उएडी 3096-34-01 024-492 सट कोड 30-008-3 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमदर इमेल कोरून admin at rate pctv.tv pctv मानोबतर समधान আল্পরা হেদায়াতের মূল সম্ভাব মূল সম্ভান যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পে তাদেরকে আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি जर मध्यम बोझा सहज हो जाएलमेर बुनियादी शिक्षा पुतार साधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल्य